দ্বাদশ্ড নবম পরিচ্ছেদ মা কালী পূর্ণ জ্ঞানের পর অভেদ আহারান্তে সকলে পান খাইয়া বাড়ি প্রত্যাগমনের উদ্যোগ করিতেছেন যাইবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসিয়া কথা কহিতেছেন সেখানে মাস্টারও আছেন শ্রীরামকৃষ্ণ তুমি তাকে। মা মা বলে প্রার্থনা করছিল। এ খুব ভালো কথায় বলে মায়ের টান বাপের চেয়েও বেশি মায়ের উপর জোর চলে বাপের উপর চলে না ত্রৈলোক্যের মায়ের জমিদারি থেকে গাড়ি গাড়ি ধন আসছিল সঙ্গে কত লাল পাগড়িওয়ালা লাঠি হাতে দারবান ত্রৈলোক্য রাস্তায় লোকজন নিয়ে দাঁড়িয়েছিল জোর করে সব ধন কেড়ে নিলে মায়ের ধনের উপর খুব জোর চলে বলে নাকি ছেলের নামে তেমন নালিশ চলে না বিজয় ব্রহ্ম যদি মা তাহলে তিনি সাকার না নিরাকার শ্রীরামকৃষ্ণ যিনি ব্রহ্ম তিনিই কালী মা শক্তি। যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্থিতি প্রলয় এই সব কাজ করেন তাকে শক্তি বলে কই স্থির জল ব্রহ্মের উপমা জল হেলচে দুলচে শক্তি বা কালির উপমা কালি কিনা যিনি মহাকালের অর্থাৎ ব্রহ্মের সহিত রমন করেন কালী সাকার আকার নিরাকারা তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস কালীকে সেইরূপ চিন্তা করবে একটা দৃঢ় করে তার চিন্তা করলে তিনিই জানিয়ে দেবেন তিনি কেমন শ্যাম্পু করে পৌঁছিলে তেলিপাড়াও জানতে পারবে তখন জানতে পারবে যে তিনি শুধু আছেন তা নয় তিনি তোমার কাছে এসে কথা কবেন আমি যেমন তোমার সঙ্গে কথা করছি বিশ্বাস করো সব হয়ে যাবে আর একটি কথা তোমার নিরাকার বলে যদি বিশ্বাস দৃঢ় করে তাই বিশ্বাস করো? কিন্তু মতুয়ার বুদ্ধি করো তাঁর সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না বলো আমার বিশ্বাস তিনি নিরাকার আর কত কি হতে পারেন তিনি জানেন আমি জানি না বুঝতে পারি না মানুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপকে বুঝা যায় একশের ঘটিতে কি চারশের দুধ ধরে তিনি যদি কৃপা করে কখনো দর্শন দেন আর বুঝিয়ে দেন তবে বুঝা যায় নচেত নয় যিনি ব্রহ্ম তিনি শক্তি তিনি মা প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যাঁরে সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি মন ঠাড়ে ঠোরে আমি তত্ত্ব করি যাঁরে অর্থাৎ আমি সেই ব্রহ্মের তত্ত্ব করছি তারই মা মা বলে ডাকছি আবার রামপ্রসাদ ওই কথাই বলছে আমি কালি ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছি অধর্ম কিনা অসৎকর্ম ধর্ম কিনা বৈধি বৈধিকর্ম এত দান করতে হবে এত ব্রাহ্মণ ভোজন করাতে হবে এই সব ধর্ম বিজয় ধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে শ্রীরামকৃষ্ণ শুদ্ধাভক্তি আমি মাকে বলেছিলাম মা এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার পুণ্য এই লও তোমার পাপ আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার জ্ঞান এই লও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও দেখো জ্ঞান পর্যন্ত আমি চাই নাই আমি লোকমান্যও চাই নাই ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি অমলা নিষ্কাম অহৈতুকি ভক্তি বাকি থাকে ব্রাহ্মভক্ত তিনি আর তাঁর শক্তি কি তফাৎ শ্রীরামকৃষ্ণ পূর্ণ জ্ঞানের পর অভেদ যেমন মনির জ্যোতি আর মণি অভেদ মনির জ্যোতি মনি ভাবতে হয় দুধ আর দুধের ধবলত্ব যেমন অভেদ একটাকে ভাবলেই আরেকটাকে ভাবতে হয় কিন্তু এ অভেদ জ্ঞান পূর্ণ জ্ঞান না হলে হয় না পূর্ণ জ্ঞানে সমাধি হয় চতুর্িংশী তত্ত্ব ছেড়ে চলে যায় তাই অহং অহংতত্ত্ব থাকে না সমাধিতে কি বোধ হয় মুখে বলা যায় না নেমে একটু আভাসের মতো বলা যায় যখন সমাধি ভঙ্গের পর ওম ও বলি আমি একশো হাত নেমে এসেছি ব্রহ্ম বেদবিধির পার মুখে বলা যায় না সেখানে আমি তুমি নাই যতক্ষণ আমি তুমি আছে যতক্ষণ আমি প্রার্থনা কি ধ্যান করছি এ জ্ঞান আছে ততক্ষণ তুমি অর্থাৎ ঈশ্বর প্রার্থনা শুনছ এগ্যানো আছে ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ আছে তুমি প্রভু আমি দাস তুমি পূর্ণ আমি অংশ তুমি মা আমি ছেলে এ বোধ থাকবে এই ভেদবোধ আমি একটি তুমি একটি এ ভেদ বোধ তিনিই করাচ্ছেন তাই পুরুষ মেয়ে আলো অন্ধকার এই সব বোধ হচ্ছে যতক্ষণ এই ভেদ বোধ ততক্ষণ শক্তি মানতে হবে তিনি আমাদের ভিতর আমি রেখে দিয়েছেন হাজার বিচার করো আমি আর যায় না আর তিনি ব্যক্তি হয়ে দেখা দেন তাই যতক্ষণ আমি আছে ভেদবুদ্ধি আছে ততক্ষণ ব্রহ্ম নির্গুণ বলবার নাই ততক্ষণ সগুণ ব্রহ্ম মানতে হবে এই সগুণ ব্রহ্মকে বেদ পুরাণ তন্ত্রে কালী বা আদ্যাসক্তি বলে গেছে বিজয় এই আদ্যাশক্তি দর্শন আর ওই জ্ঞান কি উপায়ে হতে পারে শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা কর আর কাদু এই রূপে চিত্ত চিত্তশুদ্ধি হয়ে যাবে নির্মল জলে সূর্যের প্রতিবিম্ব দেখতে পাবে ভক্তের আমিরূপ আর্শিতে সেই সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি দর্শন করবে কিন্তু আরশি খুব পোছা চাই ময়লা থাকলে ঠিক প্রতিবিম্ব পড়বে না যতক্ষণ আমি জলে সূর্যকে দেখতে হয় সূর্যকে দেখবার আর কোনো রূপ উপায় হয় না আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বই সত্য সূর্যকে দেখবার উপায় নাই ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই ষোলো আনা সত্য যতক্ষণ আমি সত্য ততক্ষণ প্রতিবিম্ব সূর্যও সত্য ষোলো আনা সত্য সেই প্রতিবিম্ব সূর্যই আদ্যাশক্তি ব্রহ্মজ্ঞান যদি চাও সেই প্রতিবিম্বকে ধরে সত্য সূর্যের দিকে যাও সেই সগুণ ব্রহ্ম যিনি প্রার্থনা শুনেন তাঁরই বলো তিনিই সেই ব্রহ্মজ্ঞান দিবেন কেননা যিনি সগুণ ব্রহ্ম তিনি নির্গুণ ব্রহ্ম যিনি শক্তি তিনিই ব্রহ্ম পূর্ণ জ্ঞানের পর অভেদ মা ব্রহ্মজ্ঞানও দেন কিন্তু শুদ্ধ ভক্ত প্রায় ব্রহ্ম জ্ঞান চায় না আর এক পথ জ্ঞানযোগ বড় কঠিন পথ ব্রাহ্ম সমাজের তোমরা জ্ঞানী নও ভক্ত যারা জ্ঞানী তাদের বিশ্বাস যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মনে প্রার্থনা কর তিনি সব বুঝিয়ে দিবেন অহংকার ত্যাগ করে তা শরণাগত হও সব পাবে আপনাতে যেও কারু ঘরে কারুঘরে যাচাবিতা বসে পাবি খোঁজ নি জয়ন্তপুরে আপনাতে আপনি থেক মন যেও ঘরে কো কারুঘরে পরম ধনুই দিতে পারে কত মুনি পড়ে আছে চিন্তামির নাছ দুয়ারে আপনাতে ঘরে। যখন বাহিরের লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে মিশে যেন এক হয়ে যাবে বিদ্বেষভাব আর রাখবে না ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না ও নিরাকার মানে সাকার মানে না ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান এই বলে নাকশিটকে ঘৃণা করো তিনি যাকে যেমন বুঝিয়েছেন সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে জেনে তাদের সঙ্গে মিশবে যত দূর পারো আর ভালোবাসবে তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে রাখাল যখন গরু চড়াতে যায় গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায় এক পালের গরু যখন সন্ধ্যায় নিজের ঘরে যায় আবার পৃথক হয়ে যায় নিজের ঘরে আপনাতে আপনি থাকে রাত্রি দশটার পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন সঙ্গে দুই একজন শিবক ভক্ত গভীর অন্ধকার গাছতলায় গাড়ি আছে। বেনিপাল রামলালের জন্য লুচি মিষ্টান্নাদে গাড়িতে তুলিয়া দিতে আসিল বেনিপাল, মহাশয় রামলাল আসতে পারেন নাই তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছা করি আপনি অনুমতি করুন শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া ও বাবু বেনিপাল তুমি আমার সঙ্গে ওসব দিও না ওতে আমার দোষ হয় আমার সঙ্গে কোন সঞ্চয় করে নিয়ে যেতে নাই তুমি কিছু মনে করবে না বেনিপাল, যে আঙ্কা আপনি আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ আজ খুব আনন্দ হল দেখো অর্থ যার দাস সেই মানুষ যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষে মানুষ নয় আকৃতি মানুষের কিন্তু পশুর ব্যবহার ধন্য তুমি এতগুলো ভক্তকে আনন্দ দিলে